আবু হুরেরাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এক লোক এলো এবং বলল আমি ধ্বংস হয়ে গেছি তিনি বললেন কেন সে বলল রমজান মাসে আমি দিবসে স্ত্রী সহবাস করে ফেলেছি তিনি বললেন একটি মুক্ত করে দাও সে বলল আমার কাছে কিছুই নেই তিনি বললেন তাহলে এক নাগারে দুমাস শ্রম পালন করো সে বলল সে ক্ষমতাও আমার নেই তিনি বললেন তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য খাওয়াও সে বলল সে সামর্থ্যও আমার নেই এ সময় নবী সাল্লু আলাইসাল্লামের কাছে এক বস্তা খেজুর এলো তিনি জিজ্ঞেস করলেন প্রশ্নকারী কোথায় লোকটি বলল আমি এখানে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন এগুলো সদক্ষা করো সে বলল হ্যাঁ আল্লাহ রসুল আমার চেয়ে অভাবগ্রস্তকে দেব সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিনসহ পাঠিয়েছেন মদিনার প্রস্তরময় দুপার্শ্বের মধ্যে আমার চেয়ে অধিক অভাবগ্রস্ত কোনো পরিবার নেই তখন নবী সাল্লু আলাই সাল্লাম হাসলেন এমনকি তার চালের দাঁত পর্যন্ত দেখা গেল तब तुमर जाओ